যাই হোক এখানে হলো এখন এখানে সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ বলছেন যে গুরুদেব এই যে বৃত্তাসুর এত তত্ত্ব উপদেশ করলেও সমস্ত কিছু তো সাধারণ কেউ মনে হচ্ছে না তো গুরুদেব বলে হ্যাঁ নিশ্চয়ই সাধারণত কেউ নয় তো তার যদি কথা কিছু আপনি বলেন তখন ধীরে ধীরে এবার বলতে আরম্ভ করলেন দেখো এই বৃত্তাসুর এ সাধারণ ব্যক্তি নয় इन पूर्वे चित्रकृत राजा छत्नी किंतु तरह एक स्थान आदि से दुखित हो ची दिन दुखित जीवन जापन करवस्था किए बड़ दुख कंतु खूब भलो लोकनी खूब सुंदर और भगवान से ऋषि उपस्थित होने তার কাছে কৃপালু সেখানে বলছেন চিত্তগি কেন বিষণ্ন সেখানে বলছেন এই যে তুমি যে দুঃখিত এই এর কারণ কি এর কারণে মুনি অঙ্গিরা কর্তৃকে এই প্রকার সংশয় প্রকাশ যখন করলে অঙ্গিরা ঋষি এসে তাকে কৃপা করলেন বলেন রাজন আপনার দুঃখের কারণ বলে বলল আমার এইরকম অবস্থা আমি সুখী হতে আমার রাজ্য রাজধানী সবই আছে এত পত্নী আমাকে তথাপি কোনো সন্তানাদি নাই তিনি বললেন তোমার কপালে নাই সন্তান আদি কাজে এতে জোর জবরস্তি করা উচিত না না আপনি যদি করুণা করেন তাহলে আমার হতে পারে দেখলেন একে একটা শিক্ষা দেওয়া দরকার যে শিক্ষার মাধ্যমে জগৎবাসীর একটা শিক্ষার একটা বিস্তর সুযোগ থাকবে তখন তুমি ঠিক আছে তাহলে এই একটা যোগ্য করে চারু দিলেন চারদিকে বললেন প্রধান পত্নীকে তুমি প্রধানা যে পত্নী তাকে এটা খাইয়ে দেবে তাহলে তোমার একটা হর্ষশোকপ্রদ তোমার একটা পুত্র হবে হর্ষশোকপ্রদ বললো আনন্দে একবার আটখানা পুত্র হবে বলেছে আর হর্ষশোক প্রদে কোন বুঝে একার বিচার করে কে বোঝে এর মাথায় ঢুকছে না এই কথাই বুঝল বলে গেল যে তোমার রাজন হর্ষশোক প্রদয় একটা পুত্র হবে আহ কি আনন্দ পুত্র হবে আমার अब धारो को चारू खाइए दिल चारू खे प्रधान प्रधाना महिषी तर गर्भे कृतद्यूती देवी गर्भे सतान एल एवं यथा समय सन्तान प्रसव करल क्योंकि हमले क्या सन्तान होते आक जला एलो अन्न्य पत्नीगण बलो एर सतान हों के राजा बसि भलोबा भलोबास तो महा मुश्किल भेतरे जेलसी गल मास्चर्य क्य जाए বাচ্চাটাকে মেরে ফেললে ভালো হয় বাচ্চাটাকে মেরে ফেলবে রাজন আমাদেরকে ভালোবাসে না একটাই পত্নী ওকেই ভালোবাসে মেরেই ফেল বাচ্চাটাকে আর হয়ে যাবে ভালো তো তখন কি করলো বলে অনেক দিন আদরের নাম করে উগো ছো না বলে কলে খুব আদর করে আবার মাঝে মাঝে চিন্তা কর গলা টিপে মেরে ফেললে ভালো বাইরে আদর করছে আর ভেতরে গলা টিপে মেরে ফেললে ভালো হয় গলা টিপে মারা যায় আর করে মারতে হবে যাতে বুঝতে না পারে দুধ খাওয়ার নাম করে যায় তাকে কান্ড কারখানা করে সে কোনো মতে বিষ করে মেরে ফেলল বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে যে আদর করতো রাজা সে রাজার অবস্থাটা আমি পাগল হয়ে যাবে যে কি আনন্দ একটা সন্তান হয়েছে তার যে কি আনন্দ মানে মানে পাগল হয়ে গেছে কি করবে যোগ্য ব্রত যে যা চাইছে সব নিয়ে যা আজ আমার আনন্দের দিন হ্যাঁ তা আজ তোর দিন আজ তোর দুঃখের দিন আসতো এটা বুঝতে পারছে না শেষকালে আনন্দ করে পরে একদিন কৃতজ্ঞতি তার সন্তানকে জাগাচ্ছে বাচ্চা ওঠো তোমার বয়স যারা খেলা করতে এসছে ওঠো জাগো ওঠো একটু দুধ ফুত পাও যে যাও খেলতে যাও সব ডাকছে তোমাকে বাচ্চাকে ডাকে ওঠে না বাচ্চাকে ডেকে যাচ্ছে প্রথমে ওই যে দায়ী প্রথমে এটা করেছিল তারপর দেখুন যে জাগে না তখন রানীর কাছে কি বলছি রানী এরম অবস্থা ছুটে এসে দেখে ডাক্কা দিচ্ছে ওঠে না হায় হায় মরে গেছে বাচ্চা রাজার কাছে খবর চলে গেল রাজন তোমার পুত্র শেষ পাগলের মতো মুকুট পড়ে যায় একদিক কাপড় খুলে যায় হাও হাও কাঁদতে কাঁদতে এসে পাগল এত বড় একজন রাজা শশা করা পৃথিবীর পাগলের মতো আছার ফিজার খাচ্ছে মানে যেন মনে হচ্ছে পৃথিবী ফাঁক হয়ে যাবে এরকম কান্না কিন্তু কাঁদলে কি হয় तत्वज्ञान उपदेश अंगीराा ऋषि यह धरणे एक व्यवस्था कराते मध्य क्यों ही चले गा आर एक व्यवस्था कर भगवान तक किलो लास्टे देख लो तो किए ना नारद अंगीरा ऋषि चले चले अवदूत बचे इसे विभिन्न रकम उपदेश कर राजन आपनी काचिव क्या देखते पाचन ना जो मरे गुरे ग এই সন্তানকে আহত ও ওই জীবাত্মা ওটো তুই চলে যাচ্ছ কেন এই দেখো এত ঐশ্বর্য রাজ রাজধানী মা এত ভালোবাসে কত আদর বাবার এগুলো ছেড়ে কি চলে যায় থাকো এখানে শুনলো চলে এসো জীবাত্মা এবার রাস্তা জীবাত্মার মধ্যে প্রাণ এই যে শরীরের মধ্যে প্রাণ এল প্রাণ এ যে কে কার মা বাবা কেকার বন্ধু সব হয়ে গেছে এখানে আমার ল্যাটা চুপ খেয়েছে এখন আমি চলি আমার হয়ে গেছে যতদূর সময় ছিল আমার হয়ে গেছে আমি চললাম এই যখন চলে গেল তখন রাজা সাক্ষাৎ এই প্রাণ বাচ্চার মধ্যে এলো উত্তর দিল এইসব শুনল শুনে এবার বললো তা তো ঠিকই বিচারটা কে কার পুত্র কে কার পিতা এ তো ক্ষণস্থায়ী দুদিনের ভগবান ছাড়া তো কেউ আপনজন আমাদের নয় কিন্তু অনন্ত কালের ইতিহাসে ভগবান ছাড়া আমাদের কেউ আপনজন ছিল না নেই থাকবে এটা একেবারে হানড্রেড হানড্রেড পারসেন্ট शिलमोहर मारा सत्यकता क्योंकि क्यों की मानते परे भगवान छाड़ा तुम्हार बंधु क्यों को दिन छो ना थकबे ना नहीं तथापि भगवान संगे सम्बन्धा के बद दिए जड़जगत सवार संगे समस्त बंधुत्व सृष्टि कर जख जा तो जाने की करार्ज অঙ্গিরা ঋষি এবং নারজ্জি এলেন এ প্রসঙ্গে একটা কথা এলো প্রসঙ্গে সেটা হচ্ছে যাদের জীবনে অনেকে দেখতে পার আমার ছেলের বা আমার মেয়ের বিপদ আছে এ প্রসঙ্গে একটা ঘটনা মনে এলো অনেকে দেখা যায় ঠিকুজিতে লেখা আছে কাল সর্প যোগ বলে এমনি আমার ছেলে জলে ডুবে মরে যাবে এগুলো ঠিকুজিতে থাকে একটা ঘটনা প্র্যাকটিক্যাল সেটা উদাহরণ দিই কালনাতে শিল ভগবান দাস বাবাজী মহারাজ বিরাজ করতেন পরমহংস বৈষ্ণব নাম ব্রহ্মের করতেন হঠাৎ একদিন এক বিধবা মা তার কাছে বাচ্চাটাকে নিয়ে এসে কাঁদতে কাঁদতে এসে বাচ্চাটাকে কোলে করে নিয়ে বাবার কাছে চরণে রেখে বললেন বাবা আপনার চরণে কে দিয়ে দিলাম এই যদি বাঁচে তো আপনার আর মরে তো আর কিছু করার নেই এই ছেলের কালসর্প যোগ আছে অমুক সময়ের মধ্যে এর কালসর্প যোগ আছে আপনি যদি বাঁচান তো বাঁচল নাহলে গেল সেই সময় বাবাজি মহারাজ মুচকে হেসে বললেন ঠিক আছে যাও বাচ্চাটাকে এবার বাচ্চারা মোটামুটি বয়স ছিল বুঝতে পারে কথাবার্তা ঠিক কালসর্পের যে যোগ তার আগেই এসছিলো বাচ্চাটাকে বাবাজি মহারাজ শিখিয়ে দিলেন তুই হরি নাম কর ভয় পাবি না একদম আমি আছি তো যেদিন রাত্রিবেলা কালসর্প আসবে সেই সময় বাবাজি মহারাজ চক দিয়ে খড়ি মাটি দিয়ে দাগ দিয়ে দিল হরিনাম করতে করতে দাগ দিয়ে দিল দাগ দিয়ে বলল বাবা যে দেখ বাবা আজকে রাত্রিটা এর বাইরে যাবি না এর মধ্যে থাকবি হ্যাঁ যা কিছুই হয়ে যা পৃথিবী তোর পা আগুন লেগে গেল কিন্তু বেরোবি না আর মনে থাকি আমি কিন্তু তার তোর পাশেই বসে রয়েছি বাইনে তার পাশে বসে আমি হরিনাম করি তুই তুইও হরিনাম কর বাচ্চার মন কি আর মানে বাচ্চা তো বাচ্চাই বাচ্চা আবার নাম করছে রাত এগারোটা বাজে বারোটা বাজে সারা একটা বাজ ব্যাস কাল সর্ব কোথা থেকে এসছে এসে এসে সেই খড়ি মাটির সামনে ফাঁস ফাঁস এরকম করছে আর বাচ্চাটা ভয় কাতর কাজে বাবাজি মা বলছে চোপ কোনো ভয় নেই আমি আছি একদম নাম করে যা আমি আছি কোনো ভয় নেই নাম কর নাম করছে ও কেঁদে কেঁদে নাম করিস আর নাম কি আর হয় নাম করছে কাল সর্প দেখলো কিচ্ছু করতে পারলো না বাবাজি মহারাজের ভজনের প্রভাব আর তার আগে বলেছি এ ভগবানের চরণে দিয়ে দিয়েছে বাবাজি মহারাজের চরণে মানে ভগবান বাঁচলেও তোমার মরলেও তোমার আমি আর কিছু জানি না তোমার উৎসর্গ করে দিয়েছে বাচ্চাকে আর বলেই গেছে বাচ্চা যদি বাঁচে তাও তোমার আমার নয় এই কথা বলে গেছে আর চাইতে পারবে না এবার কাল সর্প যোগ কেটে গেল বাচ্চা বেঁচে গেল এইবার গৌরব এরকম একটা ঘটনা নয় কত ঘটনা আছে একাদশীর দিনেতে বেলা এক ব্যক্তি শ্রদ্ধাশীল ব্যক্তি প্রচণ্ড ভক্তৃতা সে গুরুচরণ আশ্রয় করে। সে বেলা রাত্রিবেলা বেলা সেখানে সেখানে কালনাতে যে কালনাতে সূর্যদাস পণ্ডিত গৌরীদাস পণ্ডিতের সিপা গৌরীদাস পণ্ডিতের সিপাঠে ইউ আর অ্যাটেনশন প্লেস গৌরীদাস পণ্ডিতের সিপাঠে সে রাত্রিরবেলা জাগরণ করে করে হরি নাম করে করে রাত্রি জাগরণ করে একাদশী এটাই তার নিয়ম গৌরীদাস পণ্ডিতের সিপাঠে যাবে সেখানে রাত্রি ঠাকুর বন্ধ হয়ে যাবে ও বসে নাম করবে কখন একটু পাইছারি করবে বা বসবে এবার নাম করে কাল কালগতিকে তার কি হয়েছে যে জায়গায় হাত রেখেছিল সেখানে গক্রোসাপ ছিল সে গক্র সাপ দংশন করেছে নাম কিন্তু ডান হাতে রয়েছে হরিনাম ডানহাতে করছে এইখানে গোক্রোসাপ গোক্রসাপ কামড়ালে পরে কি করতে পারো তোমরা চিৎকার করে তো মাথায় তুলবে সমস্ত জগৎ চারি রাজ্যের লোক চলে আসবে কিন্তু সে কিন্তু চিৎকার করলো না তার ভক্তিটা দেখো সে চিন্তা করলো আমি যদি এই চিৎকার করি আমার গৌরহরি নিত্যানন্দ বিশ্রাম করছে তা বিশ্রামের ব্যাঘাত হবে প্রভু আছেন যা হয় হবে এখানে যে কামড়েছে এরকম ভাবে সাপটাকে কিছু করেনি সাপটাকে উল্টে মারেনি এরকমভাবে নাম করতে করতে হাতে গেছে जखने चर्णामृतर डब्बाटा रही चर्णामृतर पात्रट वोकान दिए नाम तो करते कष्ट हे ए रकम भाव में को मत कतरे पड़े जात तुल्क पाचे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण हरे हरे पारे ना प्राण चले जाए चरणामृत पाचे गौर गौर पूरा चित्कार कर लकाल उठे देख लो बीज कथाए चले गए সাক্ষাৎ প্রমাণ হ্যাঁ তা এই কথা যে মিথ্যে নয় বাবা এই কথা যে মিথ্য নয় প্রমাণ যার এরকম এই সব যোগ আছে তাকে রোজ চরণানিত খাওয়াবে রোজ এবং এটা আমার নয় দান করে দাও গৌর তোমার চরণে দিয়ে গেলাম এবার তুমি বোঝো মারো গৌর প্রসঙ্গ ক্রমে এই কথাগুলো আমার তুলতে আমি বাধ্য হলাম যাতে আপনাদের মধ্যে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস জাগ্রত হয় আপনাদের মধ্যে যেন বিন্দুমাত্র কোনো অবিশ্বাস না থাকে ভগবান ভগবানের প্রসাদ এই সব সাধু এসবের সম্বন্ধে যেন কোনোদিন অবিশ্বাস না থাকে তো চিরকালে সমাধান হলো আমাদের ভক্তি এলেই সব সমাধান আর কোনো সমাধান নাই চিত্তকেতু এই শোক দুঃখ থেকে বেরিয়ে পড়লেন কেন সাক্ষাৎ সাধু এই মৃত সন্তানের মধ্যে প্রাণ সঞ্চার করে যেখানে তত্ত্বজ্ঞান উপদেশ করলেন কেকার জগতে কে পিতা কে মাতা এই উপদেশ দেওয়ার ফলেতে চিত্ত রাজার তো মাথা ঘুরে গেল কথাটা তো ঠিকই রাজা বলল যে এই যে জীবাত্মা আমার রূপে ছিল তাহলে তো জীবাত্মা তো নিত্য এক থেকে বলে আমার অন্য ঘরে যেতে হবে এখানকার যে খেলা ছিল আমার হয়ে গেছে আমি এখন অন্য বাড়ি যাব অন্য জায়গায় জন্ম হবে এই যখন সাক্ষাৎ তত্ত্বজ্ঞান হবে দেখলো এখন যদি অনেক ভাগ কথা বলতো তাহলে মাথায় ঢুকত না प्रत्यक्ष जो जिन देख लगे एोकमोह चले गल शोकमोह वर्जन हलो कान्न का सब बन्ध हो गल तरफ तत्वज्ञान मोटामुटी उपलब्धि हल एर पर से शंकरण भगवान ओम नम भगवते वासुदे वाय इत्यादि मंत्र एम भाव कर जप कर जार द्वारा तीन गंधर्वर जे मालिकाना पे विशाल क्षमता यह भाव से कृपा पे अर्थात শঙ্কর সনের কৃপাধন্য হয়ে গেলেন আর শঙ্কর সণের শিষ্য শঙ্কর ভগবানও শঙ্কর ভগবানও শঙ্কর স্বণের শিষ্য আর চিত্র কিন্তু ইনিও শঙ্কর স্বানের দুজন গুরু ভাই গুরুভাই না। কিনা গুরুভাই এখন গুরুভাই গুরুভাইয়ের সঙ্গে মজা করতে পারে একবার সেই গন্ধর্ব উঠে সেই যে বিমানে করে যাচ্ছেন विमान जैसे कैलाशर ऊपर दिए हठात शंकर भगवान बाहू बाहुर बाहू तुले देवी शी कर देवी के, के तो तो संकर संकर। बंदुनाते बंदुनाते बाम दिखे बसिए तत्वज्ञान ऋषि मुन बस रही होते ही शंकर तो शंकर ही शंकर तो शंकर हाँ आज वंदनाथे बोली वंदना कीाम भागे देवी के विभूषित कर रेखे হ্যাঁ বলে বন্দনা করি আমি সেখানে বাম ভাগে দেবীকে বসিয়ে রেখেছি এর অর্থ আছে টিকাকাররা বলেছেন গভীর অর্থ বলে শঙ্কর ভগবান যে এত বড় ভক্ত ইচ্ছে করে জগতের কাছে প্রমাণ করতে চাই আমি ভক্ত হয়নি বড় দেখ আমি এখন স্ত্রীকে নিয়ে বসে থাকি ইচ্ছে করে মানে মহাপরমাংস বৈষ্ণব ইচ্ছে করে নিজেকে লোকান জগতের লোক যেন বিরক্ত না করে ইচ্ছে করে দেবীকে নিয়ে বসে রয়েছে। আর তার কোনো আসক্তি আছে নাকি তাকে কাম জয় করে ফেলেছেন তিনি কাম জয় হর কিষাণ উনা কৃষি ইত্যাদি কথা কুলশেখর বলছেন কোনো সময় কখন বলবো এইসব শ্লোকের প্রসঙ্গে এলে বলা যায় বলছে কামকে বলছে মদনও পরিহর মদন সাবধান সাবধান আমার কাছে এসো না তুমি জানো না আমি কে তোমার খেয়াল নেই শঙ্করের চাউনিতে তাপে তুমি পুড়ে ছাই হয়ে গেছিলে তুমি ভুলেই যাচ্ছ আর আমাকে পাহাড়ও দিচ্ছে কে জানো সাক্ষাৎ ভগবানের চক্র তুমি আমারকে কাছে যে চালাকি করতে এখন আমরা একটুখানি কাতর হয়ে পড়ি একটু কামিনী দর্শন কাঞ্চি হো মহারাজ আমার ভজন হচ্ছে না কি হলো মনটা ওই দিকে যাচ্ছে যা ভগার খালে যাক হ্যাঁ ভগার এগুলো কেন হবে যারা সাধু সেবা করেছে যারা সাধুকে ভালোবাসে তাদের হয় এই সব কোনো জগতের মায়া আছে তাদেরকে ধরতে পারে তারা কেন ভয় পায় হ্যাঁ এই জন্য নরতম ঠাকুরও বলছে যখন রঘুনাথ দাস গোসাই যখনই কাম ক্রোধ আসবে তখন কি কে বৈষ্ণবের সাধু কাম ক্রোধ সাধু কে কি করিতে পারে যদি হয় সাধু কি হবে তো সেখানে আলোচনা প্রসঙ্গে এই কথাগুলো বলা হলো যাতে আমাদের ভেতরে কোনো অবিশ্বাস না আসে শঙ্কর ভগবানকে ওই ওপর থেকে দেখছেন যে বামদিকে দেবীকে বসিয়ে রেখে আর শঙ্করের এরকম মুদ্রা ধারণ করে উপদেশ করছেন উপর থেকে ইচ্ছা করে চালবার জন্য রাগিয়ে দেওয়ার জন্য দেখি শঙ্কর কি বলে পরমাংস তো এ তো পরমাংস দেখি কি বলে এতে বলে দেখো এটা লোক শিক্ষক জগৎগুরু হয়ে যে সে আবার পত্নীকে বাঁ দিকে বসিয়ে তার লজ্জা নেই হ্যাঁ একই কাণ্ড কারখানা লোকেদের লোক কী শিখবে এই যেই বললো শঙ্কর মুচকি হ্যাঁ শঙ্কর কিছু মনে করলো না শঙ্কর যে বোঝে বোঝে গুরু হয় কিন্তু পার্বতী রাগ হয়ে কি কত বড়ো শাসনকর্তা এসছে আমার হ্যাঁ কত লোকপাল আছে ব্রহ্মা আছে সব আছে কেউ কিছু বলতে পারে না শঙ্করের কাছে এসে মাথা নিচু করে আমার পতির কাছে হয়েছে বড় এসে শাসন কর্তা যা অসূহ্য নিয়ে ভাবতে হবে গালাগাল দিয়ে সঙ্গে সঙ্গে অভিশাপদের মহারাজ সে কি করেছে আগে বিচারটা করো সে কী করলো সঙ্গে সঙ্গে অভিশাপদের যা অসূহ্য নিতে চলে যা যা এত বড় ক্ষমতা হ্যাঁ এই বলার সঙ্গে সঙ্গে সেই রথ থেকে নেবে এসে চিত্তরথ সে যখন নেবে এলো। নেবে এসে দেবীর কাছে নিচু করে হাত জোর করে বললেন দেবী আমি আপনার কাছে এসছি আপনি আমার এই যে অভিশাপটাকে ফিরিয়ে নেবেন এই জন্য আসেন এটা সামান্য বিষয় আপনি যা অভিশাপ দিয়েছেন ভগবানের ইচ্ছা ঠিক আছে তাই হোক বলে তিনি দেবী আপনি এবার আপনার মনের যে ক্ষোভ এটাকে দূর করুন আমি এইভাবে বলে তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিজের আনন্দে চলে গেলো ঠিক আছে ও সূর্য নীলাভাবে হবে কিন্তু যে কোনো জায়গায় থাকুক চিত্রকেতু এইভাবে যে বলো ভক্ত সমাজের সঙ্গে হলই হলো কিন্তু দেবী যখন ওভাবে অভিশাপ দিয়ে দিল এবং যখন চিত্রকেতু মাথা পেতে এরকমভাবে অঞ্জলিকে দিন অভিশাপ অভিশাপ যা দিয়েছেন আমি হাত পেতে নিলাম মাথা পেতে নিলাম এইভাবে যে চলে গেলেন শঙ্কর ভগবান অত্যন্ত অসন্তুষ্ট হয়ে দেবীকে বললেন দেবী তুমি এটা করলে কি তুমি এটা করলে কি এই যে অভিশাপ দিলে এখন যদি ও তোমাকে অভিশাপ দিয়ে দিত কোথায় যেতে তুমি ও যদি দিত তুমি কোথায় যেতে দেখো মহাপুরুষের লক্ষণ মহাপুরুষ দেখো ওই যে সবই এত বড় সাপটা দিলে তারপরও সে অশান্তি বোধ করল না সে কিন্তু মাথা পিতা নিয়ে চলে গেল একই বলে সাধু পুরুষের লক্ষণ বলে একটা অদ্ভুত দান করলেন यही देखा गल अपूर्व सब शिक्षा जगतर का विस्तार हल ए धीरे धीरे क्य हल चित्त केकेतु कथा अपन बला हलो चित्त केकेतु कथा सुनलें शुने धीरे धीरे एखे अनेक कथा आर कत आलोचना करब एखे एखे दीमा ते व्रत आरम्भ करल দ্বিতীয় মা কশ্যপের কাছে গিয়ে বললো শামিন একটা আমাকে এমন একটা ব্রত বলুন দ্বিতীয় মা দ্বিতি অর্থাৎ দৈত্যগণের যে মাতা কশ্যপির দুই পত্নী দ্বিতীয় অদিতি দ্বিতীয় হলো দৈত্যগণকে জন্ম দিয়েছেন তার দ্বিতি আর অদিতি মা হল স্বর্গের যে যত যত দেবতাগণ যেগুলো আছেন তাদের মা কাজে এখানে প্রশ্ন হলো এই যে দ্বিতীয়বার গোপনে গিয়ে জানেন কশ্যপের ক্ষমতা কশ্যপকে বলে শামিন আপনি দয়া করে আমাকে একটা ব্রত বলে দিন যে ব্রতের দ্বারা আমার পুত্র আদি যা কিছু আছে তারা যেন রাজ্য সিংহা সব কিছু একটা প্রভাব বিস্তার হতে পারে এইভাবে ধীরে ধীরে গিয়ে কি করল সমস্ত কিছু ব্রত জেনে নিল ব্রত এইভাবে করতে হয় সংব এক বছরের ব্রতের কথা বলেছিলেন এক বছর কাল কী কী নিয়ম পালন করতে সব বলে দিলেন এইসব বোতর আর বিশেষ আলোচনা আমি করব না উদ্দেশ্য আমাদের এটা নয় এক বছর কালের মধ্যে অনেক নিয়ম ছিল যেমন যে চুল আলগা করে থাকতে পারবে না মিথ্যে কথা বলতে পারবে না ক্রোধ বলতে ক্রোধ দেখাতে পারবে না আবার খেতে খেতে আচমন করতে হবে তোমার কোনো মানে উচ্ছিষ্ট মতে ঘুমোতে পারবে না অনেক নিয়ম কোন কোনোরকমভাবে সেরকমভাবে ভিজে পা অনেক কিছু নিয়ম এখন সেটা কি আর অসুরের মা তার আর কত কনসিয়াসনেস থাকতে পারে সেটি তোমার মা সেই করতে করতে এবার ইন্দ্র এবার সুযোগ খুঁজছে কিন্তু বলছে গর্ব তো সঞ্চারিত হয়েই গেছে তা আমরা তো সর্বনাশ হবে আমাদের ত এক কাজ করি ব্রত একটা ভুল করিয়ে দেব ব্রত দ্বিতীয় ব্রত করছে ইন্দ্র রোজ এসে মাকে ফুল ফল মূল সমস্ত পাতা পুষ্প সব দিয়ে যায় মা বলে ছেলেটা তো ভালোভক্তি আমার প্রতি ইন্দ্র ইন্দ্র বিমাতাকে দিয়ে যায় রোদ এই বিমাতা বুঝতে পারছে না কেন আমাকে রোজ ফুল ফল সবকিছু দিয়ে যায় বলছে মা তোমার সেবার জন্য এটা আমি দিয়ে যাই রো এটা আমার সেবা তুমি এটা তুমি এটাতে আপত্তি করো না ঠিক আছে করো না রোজ দিয়ে যায় ফল মূল এদিকে যে ইন্দ্র ধান্দা খুঁজছে যে কখন ভুল করবে আমি সেই সব করব। করবো ইন্দ্র খুঁজছে সুযোগ ঠিক একদিন দেখে উচ্ছিষ্ট মুখে এবার খোলা উদলা চুলে সন্ধেবেলা সুয়ে রয়েছে ব্যাস ওই সুযোগে ইন্দ্র কী করেছে শুক্র শরীরে পেটের ভাগে ঢুকে গেছে গর্বে ঢুকে গেছে গর্বে ঢুকে গিয়ে অস্ত দিয়ে বাচ্চাগুলোকে কেটেছে সাত ভাগ সাত ভাগ করে সাত ভাগের এক একটাকে আবার সাত ভাগ তার মানে সাত সাত উন্নপঞ্চাশ এইভাবে কেটে টুকরো টুকরো করেছে তার অপেক্ষা করছে কেটে দিয়ে এবার তারপর তো আর কোনো কথা নেই পালিয়ে পালিয়ে গেছে মা এবার উঠে তার পরবর্তীকালে দেখে সব অনেক বাচ্চা জন্ম হলো ছোট ছোট সমস্ত বায়ু সব হচ্ছে সব হ্যাঁ ঊনপঞ্চাশ বায়ু হয়েছে এইভাবে হয়ে গেল হওয়ার পরেতে মায়ের সন্দেহ হলো ইন্দকে বলছে বাবা সত্যি কথা বলতো তুই কী ধান্না নিয়ে এসেছিস বলে মা পরিষ্কার কথা তুমি ধান্দা করেছিল আমাদেরকে মারবে আর আমি ধান্দা করেছিলাম যেন এমন বাচ্চা হোক বাচ্চাগুলো ভেতর থেকে আপত্তি করছে এই আমাদের মারছ কেন আমরা তো তোমার ভাই বলে ভাই ভালো কথা কিন্তু সত্যিকারের ভাই হবি আমি কেটে দিলাম টুকরো করে দিলাম এবার যারা বেরোলো সব ভক্ত হয়ে গেল মানে দেবতাদের দেবতাদের অনুকূলে থাকে দেবতাদের অসুরের অনুকূলে নেই তা দেবতাদের অনুকূলে থাকে তারপরে ভাই হয়ে গেল যা ভালো ভাই পেয়েছি এবার ঊনপঞ্চাশটা বাই সঙ্গে এক চুটকিতে ঊনপঞ্চাশ বাইকে তো যাই হোক এইভাবে করতে করতে কি হলো দেখা গেল ঊনপঞ্চাশ বায়ুর জন্মের কথা আপনারা শুনলেন